পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা অনেকগুলা অধিকার নিয়ে আলোচনা শুরু করেছিলাম আল্লাহর অধিকার অধিকার থেকে শুরু করে যতগুলা বড় বড় অধিকারের প্রসঙ্গ আসতে পারে আল্লাহর অধিকার নিয়ে আলোচনা আমরা আলোচনা আমরা এক পর্যায়ে নিয়ে শেষ করে নবী সাল্ল আলসাল তত্তালামের অধিকার এবং মর্যাদা নিয়ে কথা বলতে আজকে আমাদের এই অধিবেশনে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আমার ডান পাশে শেখ আব্দুম এবং আমার বাম পাশে সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল এবং আমার বসে আছেন শেখান পরিচালনা রয়েছি আমি ডক্টর মুসলিউদ্দিন তো আমি জানতে চাবো শেখ আমদানির কাছে যে নবী সালাম এবং হাদিস এবং কোরআনের সাল্ল আলি সাল্লাম এতেকালের পরে ওমরে ফারুক রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন যদি কেউ বলে তাকে আমি হত্যা করব। मुसाकालीम्लाम तावरा तान आल्ला परामर्श कर फिर आसू बखर सिद्दी चमत्कारद्लामेर एबाद कर से जान जेनेद सल्लाम मृत्युबरण कर আর যে ব্যক্তি আল্লা রে বদত করে সে যেন জেনে রাখে আল্লাহ চিরঞ্জীব চির স্থায়ী আল্লাহর মৃত্যু নেই এরপরে কোরআনের আয়াত পড়লেন ওমা মোহাম্মদ রাসুলিহির মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল সারা অন্য কেউ নন তিনি যদি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা বাবদাদ ধর্মের দিকে ফেরত যাবে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে উমরে ফারুক রাজি আল্লাহ তালুম মেনে নিলেন দাফন কাজে আত্মনিয়োগ করলেন মা বলে দিয়েছেন মা তা রসুল্লাহারি সাহারি সাহারি রসুলাম আমার বুকের বলেন যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন একজন মমিন হতে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে যে মর্যাদার অধিকারী সেই মর্যাদা তাকে প্রাণপণে দেওয়ার চেষ্টা করা সন্ধির সময় সন্ধির যে কাফেরদের পক্ষ থেকে তার একটা বক্তব্য আছে পারস্য সম্রাটের দরবারে গেছি কিন্তু আল্লা নবীর সাহাবিরা আল্লাহ নবীকে যে ধরনের মহব্বত করেন ওই রকম এবং ভালোবাসার সম্মান করতে কাউকেই দেখিনি তার মর্যাদাটা ঠিক এইভাবে যেভাবে তিনি দেওয়ার জন্য বলেছেন তারা রসুলের মর্যাদাকে এইভাবে দেওয়ার চেষ্টা করতেন আনুগত্য জমে একটা যে আল্লাহ রসুল সালাদ শুরু করেছেন পায়ে জুতা আছে জিবর আল্লাহিসাল এসে বলেছেন যে জুতা খুলে ফেলুন পায়ে জুতাতে কিছু অপবিত্র আছে আল্লাহ রসুল জুতা খুলেছেন সাহাবিগুণও খুলে ফেলেছেন কারণ সালামের পর আল্লাহ রসুল বলছেন যে কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন আপনাকে জুতা খুলতে দেখলাম আল্লাহক রাসুলাম বলছেন তিনি বলেছেন যেমন আরেকটু বলি যে ঠিক আনুগত্যটা এইরকম যে উমার রাজি আল্লাহ সফরে গিয়ে কালো লক্ষ্য করে বলছেন আসবাদ কে যে হাজির আসবাদ আমি জানি তুমি কোনো ক্ষতিও করতে পারো না তুমি কোন উপকার করতে পারো না তবু আমি তোমাকে কেন আমি রসুল সাল্লিমকে দেখেছি বলেই চুমা দি আমি যদি তোমাকে রসুল কে চুমা দিতে না দেখতাম তাহলে চুমা দিতে তোমাকে মা কাব তোমাকে আমি চুমা দিতাম আল্লাহ না আমি আল্লাহ নবীকে আমি মহব্বত করি তিনি কারো পিতা নন বরং আল্লা রসুল এবং খা তাম কোন রিজাল যে কোনো পুরুষ পুরুষের যে বয়স্ক আর বাচ্চা ছেলে ছিল ছোট ছেলে ছোট কালের মেয়ে ছিলেন কিন্তু বয়স্ক কেউ তার বড় হয় হয়নি কোন রিজাল প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের তিনি পিতারর কিন্তু ওলা রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল ও খা তাম এবং নবীদের তিনি মোহর বা তিনি সর্বশেষ সুন্দর করে ব্যক্তি একটা প্রাসাদ সুন্দর করে বানিয়েছে দর্শকরা এসে ওই প্রাসাদের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে হচ্ছে যে এত সুন্দর ইটা সেখানে তারা খালি বলতো যে হাল্লা যার ফলে এত সুন্দর এত মনে মুগ্ধকর এই প্রাসাদ সৌন্দর্যটা এখানে এসে একটু নষ্ট হয়ে যাচ্ছে আনা তিলকাল্লাবিনা আনা তিলকা আল্লাবিনা আমি সেই সর্বশেষ যে নবুয়ের ধারাবাহিকতা রসুল আলহিমের যে প্রাসাদ সেই প্রাসাদের আমি সর্বশেষ ইট আমার মাধ্যমে নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেল সাল্লি সাল্লাম পরে আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই এবং যদি কেউ দাবি করে তাহলে মিথ্যা আল্লাহ রসুল্লা সাল্লাম স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন যে আনা না খাতামার পরে কোন নবী হবে না যদি দাবি করে দাবিদার এরকম অনেক হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নবী সেটা আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসার আর কোন পথ আর আজ বুঝছি কেন বলেছিলেন শেষ কয়েক আমার পরে সারা বিশ্বের দর্শক সামান্য একটি বিরতির পরে আমরা পুনরায় এই গুরুত্বপূর্ণ কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেন্ট মডার্ন বুক এভার सब समस्या समाधान मध्य सुखान शुभ नीश्वानवत महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে দেখুন ও দাউদের সঙ্গে দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে কোরআন এবং অনুযায়ী আল্লাহ নবীর মর্যাদা এবং অধিকারের বিবরণ নিয়ে আবার হাজির হয়েছে এখানে আল্লাহ এই আয়তের আলোকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মর্যাদা রক্ষার জন্য যে তিনটা পয়েন্ট আমরা বলতে চাইছিলাম তার প্রথমটা হলো তার হুকুম পালন করা দুই নম্বর হলো তার নিষেধ বর্জন করা এবং তিন নম্বর হল তিনি যে গায় বিষয়ে দিয়েছেন সেই খবরকে সত্য বলে মেনে নেওয়া ইমান কালেও নয় আপনার রবের কসম তারা কোশ্চিন কালেও ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরকার বিবাদমান বিষয়ের ফয়সালাকারী হিসাবে আপনাকে নির্ধারণ না করবে আপনি যে ফায়সালা দিলেন সেই ফয়সালার মধ্যে তাদের অন্তরের ভিতরে কোনো দ্বন্দ্ব বা সংশয় বা সন্দেহ থাকবে না মনে প্রাণে মেনে নিবে হইউসাল্লিমুত্তাসলিমা এবং আপনার ফয়সালার কাছে তাহলে আমার অনুসরণ করো ইহিব কুমল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ওয়াকুল্লাহম দনুবাকুম এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন আপনি একটু আয়াতটা উল্লেখ করবেন একটু তরজবা করে ব্যাখ্যা করতেন গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি অবতারণা করেছেন যেম সাল আলী সর্বশেষ নবী যে বয়স্কাম বাচ্চা ছেলে ছিল ছোট ছেলে ছোট কালী মেয়ে ছিলেন কিন্তু বয়স্ক কেউ তার তিনি মোহর বা তিনি সর্বশেষ নবীন করিম সুন্দর করে আয়াতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে এক ব্যক্তি একটা প্রাসাদ সুন্দর করে বানিয়েছে একটা ইটা সেখানে লাগানো ছিল না তখন তারা খালি বলতো যে হাল্লা ওদি আল্লাবিনা যে এই ইটটা কেন এখানে বসা বসানো হয় নাই যার ফলে এত সুন্দর এত মানে মুগ্ধকর এই যাচ্ছে। আনা তিলকা আমি সেই সর্বশেষের ধারাবাহিকতা রসুল দের বিয়া আলহিমসাল্লামের যে প্রাসাদ সেই প্রাসাদের আমি সর্বশেষ ইট আমার মাধ্যমে নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেল রসুল এ কারিম সাল্লি পরে আর কোন নবী আসার কোন সম্ভাবনা নেই এবং যদি কেউ দাবি করে তাহলে মিথ্যা স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন যে আমার পরে কোনো নবী হবে না যদি কেউ দাবি করে তো সেটা মিথ্যা দাবিদার এরকম হতে পারে আনতুম বলে কথা বলেছেন যেমার ফারুক আমার পরে তো কোন নবী নেই যদি কেউ নবী হতো আমার পরে আল্লাবীর অধিকার কে এবং মর্যাদা কে বানাউটি কোন মর্যাদার নাম মর্যাদা না আল্লাহ নবীর যে কোরআনে যেভাবে দেওয়া সে ভিত্তি ঠিক রেখে আমাদের মর্যাদা নির্ধারণ করতে হবে নাহলে মর্যাদার নামে অমর্যাদা হয়ে যাবে এমনকি এই বিষয়ে কেন করছো তারা বললেন্লাহ আপনার পানি আমরা তো ওজু যা আমরা বরকত হাসিল করি এবং রসুল আল্লাহ হেবা রসুলের ভালোবাসায় আমরা আপ্লুত হয়ে এই কাজটি করলাম رسول রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলে দিলেন যে মান يحب الله ورسوله আল্লাহ ওয়া রাসূলহু আও ইউহিব্বহু আল্লাহ ওয়া রাসূলহু ফালিস্টকিল হাদিসা اذا হাদাসা ওয়াল ইয়াদি الامانه جاءতুমনা ওয়াল ইহসিন জাওার মান জাওরাহু যে আমার محبتের দাবিদার সেটা সত্য কথা বলার ভিতর দিয়ে আমানত আমার আদর্শের অনুসরণের ভিতর দিয়ে আমার ভালো ভালোবাসার বই প্রকাশ ঘটাতে হবে যে আমার অজুর পানি নিয়ে আমার ভালোবাসা প্রদর্শন করা এটা তো খুব সহজ কাজ মিষ্টি খেয়ে মিষ্টি বিতরণ করে তারপরে জুলুস করে এগুলোর মাধ্যমে ভালোবাসার প্রকাশ করা এগুলো তো খুব সহজ আনন্দের সাথে আনন্দের সঙ্গে সহজ কাজ কিন্তু তার আদর্শকে বাস্তবায়ন এবং আদর্শের পরিপূরণ অনুসরণের ভিতর দিয়ে রসুল্ল কারিম সাল্লাহ মোহাম্বতের বহি প্রক্রাশ ঘটানো সেগুলা ধ্বংস হয়ে যাচ্ছে আমি দিকে নিজে হাতে শরীয়ত ধ্বংস করছি একদিকে শরীয়ত প্রতিষ্ঠিত হতে দিচ্ছি না বা শরীয়তের পছন্দ করি না দিকে নবীর মহব্বতের খুব দাবি করছি এটা কতটুকু সংগতিপূর্ণ নবী করিম সাল্লি সাল্লামের আনুগত্য না করে এমনি একটা মুখিক কথা বলে একটা ভুয়া কথা বলে রসুলামের আনুগত্য করা যায় না আনাস রাজি আল্লাহ তালানহ বলছেন জাল্লাহ রসুল বললেন মাই ইহুকুম্লাহ রসুল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে ওই সময়তে তিনি তিনটা কথা বলেছেন তাছাড়া অনেক সময় অনেক কথাই বলেছেন যে তোমাদের কেউ যদি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে তাহলে তার ভালোবাসাটা প্রকাশ করতে হবে এই তিনটে পদ্ধতিতে তার একটা তিনি বললেন যে অদ্য এজা ও তুমিন তোমার কাছে যদি আমানত রাখা হয় তাহলে সেটা তুমি নির্ধারিত সময়ে সেই স্থানে প্রদান আর আর একটা বললেন যে ও আদম তোমরা যদি মানুষের সাথে ওদা অঙ্গীকার করো তোমাদের জীবনে তাহলে সেটা পূরণ করো তারপরে তিনি বললেন যে তোমার যারা প্রতিবেশী সে যতটুকু হক রাখে তুমি সেই হকটুকু রেখে তুমি তাহলেই আল্লাহ এবং রাসুলের ভালোবাসা পাবা কোন সময় রাসুল সাল্লাহ সাল্লাম একথা বলছেন যে তোমরা যদি ছয়টা জিনিসকে মেনে চলতে পারো তাহলে আমি তোমাদের জিম্মেদার হব তো আল্লাহ রাসুল এক এক সময়ে এক একটা কথা যেভাবে বলেছেন সেইভাবে মেনে চলাটাই হচ্ছে রসুল সাল্লামকে দেওয়া তার দিন এবং ধ্বংস হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে না যেখানে বাধাগ্রস্ত হচ্ছে যেখানে সেখানে মোকাবেলা করে দাঁড়ানোটাও আল্লাহর নবীর যেন মর্যাদা রক্ষা করা কেন নবীর সেগুলার শেষ ইহুদিদের সাথে ভালোবাসা নাসারাদের সাথে ভালোবাসা রেখে রসুল কে ভালোবাসে রসুলের শরীয় ভুলণ্টিত হচ্ছে সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে भलबाशे पर्दार बिुदे जुद्ध करेपार रसल्लाम शरियत रक्षारे देखा गया युद्ध मैदान निजे शरी के ढाल बनिए रसुलर दिखे आगत तीर गुलर मध्य निजे शर मध्य गेसर बुके निजे पीठे रसुल्लम दिखे आसा तीर गुली धरे नहीं आबुअवान सारिराजी देखा गया যে মাটির কলসি পানি ঢেলে পড়লো দ্বিতীয় তলায় নিচের তলায় অবস্থান করছেন এই পানি মাটি কাঁদা মাটি সহ নিচে গিয়ে কষ্ট দিবে তাই বাড়ির সমস্ত কাঁথাবালি সবকিছু কেরামগন এইভাবে ভালোবেসেছেন যুদ্ধের ময়দানে জীবন দিয়ে ভালোবেসেছেন রসুলের সুন্নতকে ভুলণ্টিত হওয়ার কারণে দেখা গেছে তারা কথা বন্ধ রেখেছেন রসুলের নাফারমানি করার সাথে সাথে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এইভাবে ভালোবেসেছে আমাদের নবীকে ভালোবাসতে হবে যেভাবে কোরআন রয়েছে যেভাবে হাদিসে রয়েছে যেভাবে সাহাবিগণ ভালোবেসেছেন সীমা লঙ্ঘন আমাদের করা যাবে না খ্রিস্টানদের মতো এবং হিদুদের মতো আমাদের অবস্থান থাকবে তার নবীর জন্য অপমান কর কোন কাজ করা যাবে না আল্লাহ নবী যে দিন শরীয়ত এবং সুন্নত নিয়ে এসেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে এবং যদি কোথাও সেগুলো ত্রুটি বিচ্ছিত হয় সত্যিকার পক্ষে তাহলে আমাদের সাধ্য অনুযায়ী হাত দিয়ে হোক কথা দিয়ে হোকের ঘৃণা দিয়ে হোক এই হলো সচেতন ভাবে জীবনটাকে পরিচালিত করার নাম এবং তার শূন্যতির নাম হলো আল্লা নবীকে মর্যাদা দেওয়া এবং তার অধিকার রক্ষা করা এতটুকু বলে আজকের জন্য আমাদের বক্তব্য এখানেই শেষ করতে চাই আরো অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আমাদের পরবর্তী আলোচনায় ফিরে আসবো এই আলোচনাগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ও صلल्लाहु taala আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আসসালামু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 TV TV IRFI, UK, थ्री जीरो ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি পিস টিভি মানবতার সমাধান